যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আল্লাহ নিজ অনুগ্রহে নিজ ভালোবাসায় নিজ আমাদের কি অসংখ্য আর অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন আর এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটি পূর্ণ মাস যার নাম রমজান এই রমজান মুবারকের পূর্ণ মাসটাই অগণিত অসংখ্য নিয়ামতে সমৃদ্ধ পরিপূর্ণ শুধু তাই না ওই মাসে রব আাজানের মাসে আমাদের উপরে পূর্ণ একটি মাস রোজা আকা বা সৌম পালন করা আল্লা সুফান নিজেই সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন তুমি যারা ইমান এনেছো কুতিবা আলাই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তার মধ্যে সকলকে অনুগ্রহ নিশ্চিত করার জন্য রোজা পালন করার তৌফিক দিন আমিন কিন্তু বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই রোজার আহকাম সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িয়ে যে রোজা বা সওম কারো পরে ফরজ হয় কিভাবে ফরজ হয় আমরা জেনেছি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহি হুসাল্লাম মাকাতুল থেকে হিজরত করার পর ইয়াসরিবের নাম তিনি করলেন মাদিনা এবং আলমাদা আলমোনারসম হিজরতের দ্বিতীয় বছরে সওম বা রুজা ফরজ হয় আর এ রুজা ফরজ হওয়ার বিধান নাজিল হয় বটে কিন্তু রুজা ফরজ হওয়ার জন্যে শর্ত হলো রমজান মাস আসা একজন মানুষ ইমান আনলো ইমানের পরে বরণ করলো আল্লাহর নির্দেশে তার উপর কিন্তু ব্যক্তি সওম পালন করার জন্যে ফরজ সওম পালন করার জন্য প্রথম শর্ত হলো রমজান মাস হওয়া হ্যাঁ পাশাপাশি আরো কিছু শর্ত রয়েছে যে শর্তের ভিত্তিতে সওম পালন করা বাধ্যতামূলক হয় তার সর্বপ্রথম হলো যদিও মাস হওয়াটা আমরা প্রথমই বলেও প্রাসঙ্গিক কিন্তু সৌম ফরজ অথবা বাধ্যতামূলক হওয়ার যদি প্রথম শর্ত হলো ইমানদার হওয়া ব্যক্তি ইমানদার হবে যার ইমান নাই তার উপরে রমজান মাস আসলেও সৌম ফরজ হয় না যে এনেছে তার উপরে রোজা ফরজ প্রথম হলো ইমান দুই নাম্বার ইমানদার ব্যক্তিকে পালেক হতে হবে বয়স্ক হতে হবে সে নারী হোক অথবা পুরুষ হোক মানুষ হোক অথবা জিন হোক আমরা যারা মানুষ বানি নী আদাম নারী অথবা পুরুষ ছেলে অথবা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারে ফকিগণ চারটি বিষয় তুলে ধরেছেন এক নম্বর ছেলে অথবা মেয়ে নর অথবা নারী পুত্র অথবা কন্যা প্রাপ্তবয়স্ক অথবা বালেক হওয়ার জন্য প্রথম শর্ত হল যে তৃপ্তিসহ তার বীর্যপাত ঘটবে এটা প্রথম লক্ষণ বিতর্কহীন লক্ষণ দুই নাম্বার। প্রাপ্তবয়স্ক হওয়ার দ্বিতীয় আরেকটি লক্ষণ হল যে তার শরীরের গোপনঙ্গি লো মটবে তিন নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তব প্রমাণিত বালেগ হওয়ার প্রমাণ হল যে ছেলে অথবা মেয়ে নর অথবা নারী বয়সের বাস্তবতায় পনেরো বছরে পৌঁছাবে আর চতুর্থ হল মেয়েদের তার মাসিক অসুস্থতা শুরু হবে এ চারটির যে কোনো একটি হলে প্রাপ্তবয়স্ক হওয়া নিশ্চিত হয় আর রোজা ফরজ বাধ্যতামূলক হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইসলাম বা ইমান দুই নম্বর হল প্রাপ্তবয়স্ক হওয়া তিন নাম্বার রোজা ফরজ হওয়ার জন্য বাধ্যতামূলক হওয়ার জন্য শর্ত হল ইমানদার প্রাপ্তবয়স্ক তৃতীয়ত তাকে হতে হবে সুস্থ বিবেক সম্পন্ন যার আকল রয়েছে আকল যার নাই যার বিবেক নাই তার উপর রোজা ফরজ নয় কারণ যে বেহুশ অথবা যে পাগল হয় তারপরে শরীয়ত কায়ে আসাম বলেছেন তিনজনের উপর থেকে কলবুটিয়ে নেওয়া হয় এটি হল ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় আর একটি হলো বালক যতক্ষণ না ছেলে প্রাপ্ত মেয়ে না হয় আর তিন নাম্বার। পাগল যতক্ষণ না সুস্থ না হয় বিবেক সেন্স হারিয়ে ফেলে যতক্ষণ না সে আবার অনুভূতিতে ফিরে না আসে তাই সুস্থ বিবেক সম্পন্ন হওয়া এটা রোজা ফরজ হওয়ার জন্যে তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হলো সামর্থ্য হওয়া অর্থাৎ রোজা রাখার জন্যে তার শারীরিক সামর্থ্য থাকতে হবে এবং শারীরিক সামর্থ্যের পাশাপাশি বাস্তব আরও কিছু বিষয় রয়েছে আমরা প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবো তবে প্রাথমিকভাবে বলতে হবে সামর্থ্য থাকতে হবে সামর্থ্য সামর্থ্যটা দুই ধরনের হতে পারে একটু শারীরিক বাস্তবতা আর একটা হল প্রেক্ষাপটগত বাস্তবতায় প্রেক্ষাপটের কারণে সামর্থ্য আরেকটি হলো শারীরিক সামর্থ্য এই দুইটি সামর্থ্যের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব ইনশাল্লাহ তবে প্রথম পর্যায়ে বলছি রোজা ফরজ হওয়ার জন্য চার নাম্বার সামর্থ্য থাকা আর পঞ্চম হলাম রমজান মাসে উপনীত হওয়া আমরা রোজার মাস রমজান মাস পাইলে রোজা রাখতেই হবে তাই পঞ্চম শর্ত রমজান মাস হওয়া আমরা এবার যদি সামর্থ্য কিভাবে হওয়া এই প্রসঙ্গগুলো আলোচনা করি তাইলে আমরা দেখতে পাই সামর্থ্য হওয়ার পূর্ব শর্ত হল শারীরিক বাস্তবতায় সুস্থ হওয়া তাই একজন মানুষ যখন অসুস্থ হবে রোগা থাকবে তার জীবনের ঝুঁকিময় দুঃখ কষ্ট অসুস্থতার উপরে থাকবে আব্বুল আলমিন তার সামর্থ্য নেই বলে তার রোজা পরবর্তীতে রাখতে অথবা ফিদিয়া দিতে অনুমোদন করেছে। ভান অসুস্থ দুই নম্বর মুসাফির প্রেক্ষাপটগত সামর্থ্য মুসাফির ব্যক্তি সফরে গেলেন অর্থাৎ ভ্রমণের জন্যে সফরের জন্য নিজের শহর নিজের এলাকা অতিক্রম করার সাথে সাথে মুসাফির হয়ে গেল ব্যক্তি আর মুসাফির ব্যক্তি তার উপরে অধিকার রয়েছে রোজা সে রাখতে পারে ভাঙতেও পারে অনুমোদন করেছেন তোমাদের মধ্যে যদি কেউ হয় অসুস্থ অথবা হয় মুসাফের তাহলে সে পরবর্তী কোনো এক সময় তা আদায় করে নেবে গনে গনে যে রাখতে পারল না ওই হতে পারে মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি এমন যে প্রলম্বিত অসুস্থতা আর সুস্থ হওয়ার সম্ভাবনা তার নাই তেলে ফিদিয়াতুন ফিদিয়া দেবে তো আমিকে খাদ্য দিয়ে বুল আলমিন তার উপর থেকে রোজা ফরোজ এই বিধানটা হালকা করে দিয়েছে ঠিক এমনি মুসাফির ব্যক্তি সহ সফর করছে হতে পারে সুস্থ হওয়া স্বাভাবিক নয় আবার মুসাফির তাহলে ফিদিয়া তার ওজন্যে তৃতীয়ত সামর্থ্যের ভিতরে পড়ে রোজা রাখা ফরজ হয় সামর্থ্য তা একজন নারীর ব্যাপারে হা নারীকে মাসিক অসুস্থতা থেকে পবিত্র থাকতে হবে একজন নারী আমাদের মা বোনরা তাদের উপরে সৌম বা রোজাটা ফরজ তবে শর্ত হল তাকে মাসিক অসুস্থতা বা হায়স থেকে পবিত্র থাকতে হবে যে কয়টি দিন অসুস্থ যে কয়টি দিন মাসিকের জন্যে অসুস্থ ওই কয়টি দিন তার উপরে রোজা ফরজ নয় অর্থাৎ ফরজ নয় বলতে রুখসাত সে ওই কয়টি দিন রোজা রাখবে না রোজা রাখবে অন্য সময়ে পরবর্তীতে নিজের সুবিধা মতো বন্ধুগণ রোজার সামর্থ্যের এই প্রসঙ্গগুলো আমরা খুলে খুলে এক এক করে বর্ণনা করছি আমাদের প্রত্যেককে সাওম পালনে সার্থক এবং যথার্থ প্রস্তুতি গ্রহণ করার বাস্তবতার জন্য আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ मुबारक डॉ जर आंतरिक बार्ता महान आल्ला मानवजात आह्वान দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শকের প্রতি সতর্ক যারা সন্ধিহান বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি कत सुंदर भाव नूतन जुगे सफलता अर्जन करार्थमी अर्थनीत परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম সাউম বা রোজা ফরজ হওয়ার জন্য সামর্থ্য শর্ত আর এই সামর্থ্যের মধ্যে একজন নারী আমাদের এক মা অথবা বোন তাদের রোজা ফরজ রমজান মাসে পুরনো মাস রোজাটা ফরজ তবে তাদের সামর্থ্যের প্রসঙ্গে এসে তাদের মাসিক অসুস্থতাটা হায়জের কারণে যে কই তারা অসুস্থ থাকেন ওই কই দিন রোজাটা না রাখার এখতে দিয়েছেন না রাখতে নির্দেশ দিয়েছেন আল্লা সুফহান তার রসুল সাল্লাহ আছেন কিন্তু পরবর্তী সময়ে রোজাটা আদায় করে নেবে কিন্তু নামাজটা একেবারেই ক্ষমা করে দিয়েছেন আল্লাহ সুফহানাহ আলেম তাই নারী প্রাপ্ত বয়স্ক হয়েও মাসিক অসুস্থ থাকবে রমজান মাসের যে কয়টি দিন তাই মাসিক অসুস্থতাটা নারীর রমজান মাসেই রোজাকে ড্রপ করে দেয় গনে যে যা কয়েকটি দিন রাখতে পারলো না যা পরবর্তীতে হবে। তারপরে আসে একজন মা অথবা বোন তার সন্তান প্রসবকালীন সময় যেটাকে বলে নেফাস অর্থাৎ মাবুনরা সন্তান জন্ম দিলে দীর্ঘদিন তারা অসুস্থ থাকেন রক্ত প্রবাহিত হয় আর এই প্রবাহিত হওয়ার বাস্তবতাটা সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত রমজান মাসের মধ্যে যদি কারো নেফাসের সময় পরে সন্তান প্রসবকালীন এই চল্লিশ দিনের সময়টি পরে অথবা রমজানের শুরু অথবা শেষে যে কোনো সময় পড়ল সন্তান প্রসবকালীন সময়ের এই অবস্থা থেকে নিয়ে হ্যাঁ যদি চল্লিশ দিনের মধ্যে সে নিশ্চিত পবিত্র হয়ে যায় তাহলে যেদিন থেকে পবিত্র হবে এর পর দিন থেকে সুরতে পারবে বটে কিন্তু যদি চল্লিশ দিনের আগে হলো না তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন এর পরে গেলে অবশ্যই সে পবিত্র যদি এরপরেও তার রক্ত ঝরে তাহলে এটাকে অসুস্থতা হিসাবে গ্রহণ করে নিতে হবে তাই মা বোন তার রমজানের রোজারাকার সামর্থ্যের ভিতরে সন্তান প্রসবকালীন এই অসুস্থতার সময়টাও ধরতব্য করেছে ইসলামী সারিয়া তারপর এটি বিষয় গর্ববর্তী মা গর্বকালীন সময় গর্বের তিনটি স্টেজ রয়েছে ডাক্তারদের মতে ফকিহ ওলামা এবং আইম্মাদের মতে গ্বের তিনটি স্টেজ রয়েছে প্রথম স্টেজ হল শুক্রানু এবং ডিম্বাণু নিষিদ্ধ হয়ে ঝুলে থাকে এবং এই সময়ে এটাও তার গর্ব কারণ রব্বুল আলমিন আলাক আলাক থেকে আলাকেরই প্রেক্ষাপটটা মায়ের গর্বকালীন সূচনা ওই সময়ে রোজা রাখতে কোনোই অসুবিধা নেই দ্বিতীয় আরেকটি প্রেক্ষাপট হল যখন সন্তান মায়ের গর্বে পূর্ণ দেহে অবয়বে পূর্ণ হয়ে যায় এর থেকে পরবর্তী তিন মাস এই সময়ে একজন মা রোজা রাখতেই পারে তার কোনো অসুবিধা নাই গর্বের বাচ্চারও কোনো অসুবিধা হয় না বরং রোজা রাখাটা মায়ের তথা গর্বস্থিত সন্তানের জন্যে খুবই উপকারী প্রমাণ হয়েছে দেশকল মা তার দ্বিতীয় স্টেজের বাস্তবতায় রোজা রাখেন সন্তানটার হৃষ্টপুষ্ট হয় কিন্তু গর্বতারীকের মায়ের তৃতীয় অবস্থা হলো সর্বশেষ পর্যায়ে গর্ব প্রসব হওয়ার আগে আগে ওই সময়ে মায়ের কষ্ট বেড়ে যায় পেট ভরে খেতে পারে না শারীরিক বিভিন্ন পরিবর্তন সাধিত হয় ওই সময়ে একজন মা যদি তার নিজের জীবনের ঝুঁকি অনুভব করে অতি কষ্ট অনুভব করে পেট ভরে খেতে পারে না বলে প্রচণ্ড ক্ষুধার অনুভব করে শরীর অনুমোদন করেছে সে রমজান মাস হলেও রোজাটা রাখবে না গর্বপ্রসব হওয়ার পরে সুবিধাজনক সময় রোজাটা ডাকে দেবে সে ভাঙ তারপর স্তন্যদানকারী মা ঠিক এমনি স্তন্যদানকারী মায়েদের জন্যও তিনটি অবস্থান প্রথমত হল প্রথম তিন মাস সন্তান দুধ ছাড়া আর কিছুই তার খাদ্য গ্রহণ করতে পারে না এই ক্ষেত্রে মা যদি মনে করে রোজা রাখলে দিনের বেলায় তার বাচ্চার দুধের অসুবিধা হবে বাচ্চার কষ্ট হবে যদিও ডাক্তাররা বলেন একটি বাচ্চা দিনে আর রাতে যতটুকুন দুগ্ধ খাওয়া প্রয়োজন রাতের দিকে একটু বেশি খাওয়ায়া দিনের দিকে যদি কম খাওয়ালে তা অ্যাডজাস্ট হতে পারে কিন্তু হা সর্বোপরি অধিকার রয়েছে কারণ মানুষকে রব্বুলা আলমিন দুনিয়ায় খালিফা করেছেন আর তাই মানুষের সম্মান সর্বশ্রেষ্ঠ মর্যাদা সর্বশ্রেষ্ঠ তাই নবজাতকের সম্মানে স্তন্যদান নিশ্চিত করতে মায়ের অধিকার রয়েছে সে যদি বাচ্চার কষ্ট হয় আসার না এই পরবর্তীতে নিশ্চিত করে রুজা রাখতে বলেছেন আপনি বলে দিন এই নতুন চাঁদ হলো হল সময় গণনার স্থায়ী ক্যালেন্ডার এবং বিশেষ করে হজের সময় বলার জন্য সুতরাং রমজান মাস আরবি বারো মাসের নবম মাস তারপরে সওয়াল জিলকত এবং জিল হজ রমজান চলে যাওয়ার দুই মাস পরই আসে হজের মাস আর গণনায় ১২টি চন্দ্র মাসের নবম মাস হলো রমজান হ্যাঁ বন্ধু সুরত সুন্দর করে বলেছেন সৃষ্টি করেছিলেন আমরা কেবল নাম পরিবর্তন করতে পেরেছি বছরকে তেরো মাসে বানাতে পারি নাই এগারো মাসে বানাতে পারি নাই বারো মাস ঠিকই নাম পরিবর্তন তবে চন্দ্র মাস বারোটির নবম মাস হলো রমজান আর চন্দ্র উদয়ের মাধ্যমে নতুন চাঁদ হেলাল যদিও চাঁদের তিনটি নাম একটি নাম হলো হেলাল এটি হলো কামার আর একটি হলো বাদার হেলাল বলে প্রথম যেদিন চাঁদ উতীতে হয় ওই দিন থেকে নিয়ে পঞ্চম দিনের চাঁদ পর্যন্ত নতুন বাঁকা চাঁদ তাকে বলে হেলাল বহু আহিল্লা তারপরে হলো কামার পঞ্চম থেকে নিয়ে দশম রাত্রি পর্যন্ত চাঁদ মাঝামাঝি একটি অবস্থানে থাকে আকাশে তার নাম চাঁদ কামা আর তম রাত্রি থেকে শুরু করে নিয়ে পনেরোতম পূর্ণ পূর্ণিমাররা বলেছেন পূর্ণ শশীর দিন বলেছেন পূর্ণ পূর্ণিমার দিনে এই তিনটি দিন রোজা রেখেছেন তাই চাঁদ মাধ্যমে রমজান মাস নিশ্চিত হবে প্রশ্ন হলো চাঁদের উদয় নিয়ে তো আমাদের পৃথিবীতে বিতর্ক রয়েছে বন্ধুগণ খুব সহজভাবে আমি বলি বর্তমান পৃথিবীতে সর্ব সর্বদলিল বিশ্লেষণ করে ফকিরগণের অভিমত একত্রিত করে খুব সামারাইজ করে বলতে হয় চাঁদের গণনা চাঁদের উদয় উদয়কে নিশ্চিত করতে গিয়ে তিনটি অভিমত সর্বজন বিদিত এর যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন তবে বাড়াবাড়ি করা যাবে না এ নিয়ে মানামারি করা যাবে না এক নাম্বার কোন অঞ্চলে চাঁদ দেখা গেলে অন্তত দুইজন পুরুষ ইমানদার সাক্ষী দেখল যত জনে শুনল তাদের সবার উপরে চা দুটি হয়েছে সাক্ষী দুইজন পুরুষ ন্যূনতম দেখলে যারা তাদের সাক্ষী গ্রহণযোগ্য এটার একটি অভিমত তাই পৃথিবীর যে প্রান্তে চাঁদ উঠুক অন্তত ন্যূনতম দুইজন গ্রহণ গ্রহণযোগ্য সাক্ষী দেয় এমন ইমানদার ব্যক্তি দেখলে আর খবর পৌঁছালে রোজা রাখতে হবে এটা একটি অভিমত এটা করা যেতে পারে আমি বলছি তিনটি অভিমত এর যে কোনো একটি গ্রহণ করে কিন্তু বিতর্ক করা যাবে না ঝগড়া করা যাবে না তবে আমাদের একটি প্রস্তাবনার বলবো পরে প্রথম হলো পৃথিবীর যে কোনো অঞ্চলে চাঁদ উঠলো সাক্ষী গ্রহণ করে শরীয়ত আদালত এমন ইমানদার দুইজন পুরুষ বলল যোগ্য। তবে জেনে রাখা উচিত এই পৃথিবীতে উম্মেল করা পৃথিবীর প্রথম জনপদ দেখা যায় না দুই নাম্বার। চাঁদের উদয় যেহেতু পৃথিবী ঘুরছে চন্দ্র এবং সূর্য ঘুরছে সাতার কাটছে সাতার কাটতে গিয়ে প্রতি মুহূর্তে নড়ছে আর বিশেষ করে এই নড়ার কারণে সূর্যের উদয় তো উদয়াচল দুইটি অস্থাচল দুইটি রব্বর নিজেই বলেছেন রব্বুল মশ্রিক আর তাই প্রায় সবাই একমত চাঁদেরও উদয়াঞ্চল ভিন্ন ভিন্ন এক এক অঞ্চলের চাঁদের উদয়াচল এক এক ধরনের সুতরাং যে অঞ্চলে চাঁদ উধিত হলো ওই অঞ্চল এবং তাদের আশপাশের অঞ্চলের লোকজন চাঁদ দেখা হয়েছে বলে মাসের সূচনা হয়েছে বলে গ্রহণ করে চাঁদ দিয়ে মাস সূচনা করে রোজা শুরু করবে যেহেতু উদয়াচল ভিন্ন ভিন্ন তাই এই অভিমত ভিন্ন ভিন্ন উদয়াচলের লোকজন তাদের নিজেদের উদয়াচল অথবা সমসাময়িক পার্শ্ববর্তী উদয়াচলগুলোর মাধ্যমে প্রমাণিত চন্দ্র দেখে রোজা শুরু করবে আর তিন নম্বর হলো বর্তমান পৃথিবীতে চলছে কারণ আমরা তো বিভিন্ন দেশ আর জাতিতে সীমানা দিয়ে দিয়ে বিভক্ত হয়ে পড়েছি তাই বিভিন্ন দেশ বিভিন্ন জাতিসত্তার পরিচয়ে আলাদা আলাদা ভূখণ্ডে রাজনৈতিক সত্তারা ক্ষমতায় রয়েছে আর রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছে যারা চাঁদ উদিত হলো না হলো না মাসের শুরু হলো না হলো না তা দেখে ঘোষণা করবে এই ক্ষেত্রে সই মুসলিমের হাদিস অনুযায়ী যে সরকার যে রাজনৈতিক শক্তি নামাজ কায়েমে বাধা দেয় না সালাদ কায়েমে বাধা দেয় না আজান দিতে বাধা দেয় না তারা যদি তাদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অথরিটির মাধ্যমে চাঁদের উদয় এবং অস্ত চাঁদের উদয় হওয়া আর নতুন চাঁদ আবার উদিত হওয়া একটি মাস শেষ একটি মাসের শুরু এমন ঘোষণার ব্যবস্থা করে এটা গ্রহণ করা যেতে পারে এদের বিরুদ্ধে গিয়ে ফাঁসা সৃষ্টি করা যাবে না তবে বন্ধু আমরা একটি প্রস্তাবনা বিনয়ের সাথে বলতে চাই উদয়াচলের ভিন্ন ভিন্নতা যেমন প্রমাণিত কিন্তু তাই বলে পাশাপাশি ভূখণ্ডে দুই দিনে অথবা দুই দিনের পার্থক্য হয়ে ঈদ আর রোজা হতে পারে না এই ক্ষেত্রে সকলের সম্মলিত উদ্যোগে অন্তত একটি উদয়াচল কদ্দুর বিজ্ঞানের সহযোগিতা নিয়ে তা নিশ্চিত করার চেষ্টা করা উচিত কারণ পৃথিবীটা বড় ছোটো রবি বলেছেন। বিশ্ব জাহান দেখবো আমি আপন হাতের মুটুর পরে আজকের পৃথিবী এটি গ্রামের মতো মানুষের হাতের মুটুর মতো বন্ধু সর্বশেষ বলতে চাই কোনো ব্যক্তির যদি রোজা কাজা হয়ে যায় যেমন মা বোনদের অসুস্থতার কারণে তা মাসিক হোক অথবা নেফাস হোক অথবা ব্যক্তি অসুস্থ অথবা ব্যক্তি মুসাফির তাহলে কী করবে তাকে এক নম্বর নিজের কাজাটা নিজে আদায় করার চেষ্টা করতে হবে ইদ্যাতুন ইয়া মিন ওখার গণনা গণনা করে যে কয়টি দিন বাদ পড়েছে তা রেখে দেবে দুই নম্বর এতে যদি সামর্থ্য না হয় তাহলে ফিদিয়া দেবে আর ফিদিয়া হল যিনি রোজা রাখতে পারলেন না তার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী মিস্কিনকে খাদ্য দেওয়া হ্যাঁ হাদিসে পরিমাণ রয়েছে এই পরিমাণে বর্তমান আমাদের সময়ে বলতে হয় প্রায় দেড় কেজি একদিনের রোজার জন্যে দেড় কেজির খাবার হ্যাঁ আমরা খুব সহজভাবে বলি একজন মিসকিনকে দেড় কেজি পরিমাণ খাবারও দিতে পারে অথবা ব্যক্তি নিজের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতিদিনের আড়াই বেলার খাবারও দিতে পারে সর্বশেষ একটি প্রসঙ্গ কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন তার উপরে রোজা রয়ে গিয়েছে তাইলে হাদিস অনুযায়ী তার অভিভাবকেরাও তার পক্ষে রোজাগুলো আদায় করতে পারের রোজা বাধ্যতামূলক হওয়া রোজা কখন সুযুগ রয়েছে রাখা না রাখা এবং এর কাজ সবগুলো প্রসঙ্গ আমরা আলোচনা করলাম রব্বুল আল আমাদের সকলকে তা বুঝে যথার্থই সৌম পালনের তৌফিক দিয়ে ধন্য করুন আমিন আসসালামুকুম বারহমত ولا هم يحزنون আমি আমাদের এই অন্যদের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড়ো বড়। उ रोड वर्मिंग नंबर शून्य जी चार न BIC रमजानवित्र मास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 खा पाना जैविक चाहिदा पूर्ण करमजान गुरुत्वपूर्ण विषय गुजन रमजान प्रतिदिन सन्ध्या छटायर पुनः सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी